আজকে শেষ করে দিয়ে হাদিস তা হচ্ছে ছোট শির্ক ছোট শির আর ওই ছোট শির গুলি কখনো কখনো বড় শির্ক হইতে পারে আল্লাহ ফখর সুরা বাকার আয়াত নম্বর বাইশে এরশাদ করেছেন যে আল্লাহাক তোমাদের যখন সৃষ্টি করেছেন সুতরাং করিও না কোন হাফেজরা আছেন এর আগে রায় পড়বে ২২ নম্বর আগে একুশ নম্বর দেখি হাফেজের পরীক্ষা হ্যাঁ অনেক আগে থেকে পড়ে নিলেন তারপরে তারপরে অবশ্যই অনেক আগে হয়ে গেল আগে না পরে হচ্ছে কোরআন নাই কেন হম না পরে আয়াত পড়া সহজ কেন সিরিয়ালিটি আছে এটার পরে আছে এটার পরে এটা আছে কিন্তু আগের আয়াত তার আগের আয়াত কি দেখেন পরের আয়াতগুলি পড়েছিল জান্নাত সম্পর্কে জান্নাতের নিয়ামত সম্পর্কে আসলে আছে আল্লাহর তো সম্পর্কে তারপর আল্লাহ বলছেন যে তোমাদের আল্লাহ আসমান দিলেন আল্লাহ রিজিক দিলেন আল্লাহ বৃষ্টি বর্ষণ করছেন আল্লাহ আর শেষ করবে আবার আজমিরে হ্যাঁ বাগদারে সামনে আর জিলানির সামনে আঠরার মাইজ ভাণ্ডারি দিকে শাহজালালে গিয়ে তাদের কাছে পাবে মজুদ রয়েছে জানার উপায় আছে তারপরে যদি কেউ না জানে তো এই অজ্ঞতারও জবাবদেহি করতে হবে কারণ অনেকে মনে করে যে আমল বেশি করতেও পারবো না আর বেশি জানবো না তার জন্য ডবল মুসিবত দুই বিপদ দুই শাস্তি আর যে জেনে জানলো আর অবহেলা করলো জানলে অবজ্ঞা করলো না জানার পরে অবহেলা গাফিলতি করলো তার এক শাস্তি আমলে ত্রুটি সেই না। আর এল এক ফরজ আর আমল আরেক ফরজ দুই ফরজ দুই ফরজ ছাড়বে সেই ব্যক্তি সুতরাং না থাকে অত বেশি শিখবো না না হলে আমলও করতে পারবো না বেশি মুশকিল পড়বো না এলেম শিখতে হবে এলেম শিখা ফরজ আল্লাহর দিন সম্পর্কে এবং আমল করাও ফরজ কালা বিন আব্বাস রাজি আল্লাহ তালা আব্দুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ আনাত সম্পর্কে বলছেন আন্দাদ মানে কি একটা হাদিস আছে সাহাবি জিজ্ঞাসা করলেন কোনাবি যে গোনা সবচাইতে বড়ুল আল্লাহ তখন নবিস বলেছেন আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন তা সত্ত্বেও আল্লাহর সাথে কাউকে তুমি শরীর স্থাপন করে পাটনার স্থাপন করবি আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহ অন্য কারোর কাছে আল্লাহ ভালো করে চাইবে সবচাইতে বড় কি গন বা আন্দাদের তফসির করলেন ইবিন আব্বাস আল্লাহ তাল্লাহ কি আনহমা বলে এটি হচ্ছে তফসির শাব্দিক অর্থ নয় निदुण शब्दिक अर्थ नि मान समक समतुल्यदृश्य शब्द अर्थ तो आल्ला जो का शरीर करलो तक আল্লাহর সমকক্ষ মনে করলো সমতুল্য মনে করলো বা সাদৃশ্য মনে করলো আল্লাহ তাহলে সদৃশ্য করে সিরিখ থেকে মুক্ত মানুষ আল্লাহ আকবর হওয়া বড়ই মুশকিল বড় মুশকিল জন্য নিজের সবসময় আত্মপর্যালোচনা করতে হবে আমি সির্ক মুক্ত কিনা शिम कर स्वर्थ चले आम करके गोपनियों श्र केफी थे, के के थे, के थे के के हिफाजत कर खूब कष्ट बेपारजाग थकते आम्बिया रसलगन भय कर इब्राहिम अल्लाम मानुष आल्ला खलिल যিনি শিরকের আড্ডা ভেঙে ফেলছেন মূর্তি প্রতিমা ভেঙে ফেলছেন আর তিনি বলছেন মানব জাতির মধ্যে অনুপ্রবেশ সিরকের ঘটে বা প্রবেশ করে আকফামিনী আল্লাহুল মত भाषा की कत सूंदर धीरे गोपनिका सृष्टि हल्का पिपिलिका से चलते किसेर आला साफा सौदा कलो पाथर पर सदा पाथर, पाथर पर पिपिलिका हाटे আর কালো পাথর কালো পাথর এমনি দেখা যায় না সাদা হলে তো একটু রাত্র কিছু দেখা যেতে পারে কালো দেখা যায় না দেখেছেন কালো পর্দা এই কালো পর্দার সাদা পর্দার পার্থক্য দেখবেন নিজের ঘরে যেখানে রোদ্র আসছে আর बस आलोचना घुमे दिन सदा पर्दा लागिए देखिए लागिए देखें परीक्षित रेलकारिकुद्रीपीलिका चल चाह गोपन भाव मानुषे ढुके पड़े प्रवेश करीमण उदाहरण दिए ওয়াহে আতে আল্লাহর শপথ এবং আপনার জীবনের শপথ আরবদের মধ্যে এইরকম কসম ছিল যেমন আমাদের দেশে শপথ আছে যেগুলি আরবদের মধ্যে নাই প্রাচীন যুগে কসম ছিল আমাদের দেশে সিরকি কসম আছে বাপের কসম মায়ের কসম দানার কসম স্বামীর গায়ে হাত দিয়ে কসম স্ত্রীর গায়ে ছেলের গায়ে হাত দিয়ে কসম শপথ এসব আছে দানা ছুঁয়ে কসম করছি ওল্লাহে আল্লাহর কসম করছি আর তোমার জীবনের কসম তোমার জীবনের কসম স্বামীর গায়ের বলছি তোমার জীবনের কসম শপথ করে বলছি আমার জীবনের কসম আমার জীবনের কসম এটা আছে সির্ক আল্লাহর সাথে এক তো হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কসম এ শির্ক এখানে কয় রকমের আছে দুই রকমের সীরক আছে এই বাক্যতে দুই রকমের সীরক আছে একটা হচ্ছে আল্লাহর কসম করলো আর কার কসম করলো নিজের জীবনের বা কোনো কারো জীবনের প্রাণের কসম করলো আল্লাহ করলো দ্বিতীয় হচ্ছে যদি আল্লাহর সাথে কাউকে জড়িয়ে দেয় তাহলে এটা একটা সিরিক নবী বলেছেন তোমাকে যদি বলতেই হয় তাহলে সোম্মা অতপর দিয়ে বলবেন যেমন হাসছে হারিস এর আগে এই সম্পর্কে আলোচনা হয়েছে যদি কেউ বলে যে মা আল্লাহ যা চান তাই হবে এটা হচ্ছে আপনি যদি চান আপনি হেল্প করতে পারবেন আমার কিছু টাকা পয়সা আপনি আমাকে দিতে পারবেন আল্লাহ যা চান আপনি যা চান মাশাল আল্লাহ আল্লাহ এবং আপনি যা চান তাহলে এর কি হবে এটা শির কারণ এবং দিয়ে বললো সমান সমান করি তো আল্লাহর সাথে করে দিল मानुसर चाहारे कथा श्वेता जाह सोम इन श्वेता आल्ला এবং না বলে কি বলবেন অতপর বা তারপরে একমাত্র আল্লাহ যদি চান আর আল্লাহর আপনার ইমার মজবুত থাকে তো ওই পয়সা আপনার দিকে আল্লাহ করে দেবেন তার অন্তর আপনার দিকে আল্লাহ করে দিবেন সে আপনার সাহায্য করতে চাইবে চাইবে যে সাহায্য করি কারণ তার হৃদয়ের মালিক আল্লাহ আল্লাকে একমাত্র ধরা হচ্ছে আসল তৌহিদ কিন্তু সোম্মা অতপর দিয়ে যদি কেউ বলে যে পরবর্তীতে আল্লাহ করেন্লা অন্য শপথের সিরিক অন্যের প্রাণের হায়াতের আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর সাথে এবং দিয়ে অন্যকে শরিক করা অতাকুল এইরকমই শিরকি কথা হচ্ছে গোপনীয় সির্ক লাউলা কোলাই হাজা কোলাই আতা হাজা লসুস প্রতিবেশীর ঘরে বাড়িতে একটা কুকুর ছিল আর এসেছে চোর যেমন ঘেও ঘেও করা শুরু করেছে ঘেউ করা এরকম হয় না তো আরো এরকম বলতো সিরকি যুগে যে এই পাশের বাড়ির কুকুরটা যদি না থাকতো তা আজকে আমাদের চোর সব নিয়ে যেত লাউলা কোলাইবা তো হাজা এই লোকটির প্রতিবেশী যদি কুকুর না থাকতো কোলাইবা মানে কুকুরের বাচ্চা হ্যাঁ কুকুর ছানা হারামিটা জানলেই হইল আলি বাবা এগুলো আরবি না আলিবাবা একটা বড় চোর ছিল আরবদের মধ্যে সেই জন্য যেমন আমাদের দেশে মির্জা ওই মানে বেঈমান ওই রকমের আলী বাবা একজন ছিল এরকম বড় চোর জন্য আলীবাবা মানে চোর এলাকার লোক সবাই শ্রদ্ধা করে চাঁপাই না বাজে এক বড় চোর ছিল আমাদের এলাকা আমাদের এলাকার চাঁপাই নবাজে চোর ছিল সেই চোর সারা এলাকা দু চার ডিস্ট্রিক্ট ভয় করত। আর খিটখিটে ওজন মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ কেজি হবে সেই চোরের লালাচোর বলে বিখ্যাত ছিল মনে পড়ে গেল ওর কথা ছোট কালে তার নাম যখন শুনতাম নেতা যেখানেই চুরি হোক না কেন লালাচোর যদি বলে দেয় দিয়ায় গরু নিয়ে এসেছে দিয়ায় আপনার বাড়ি গরু পৌঁছে যাবে তারপরের দিন চোরের নেতা জানিনা এখন হয়তো মরে গেছে আল্লাহ করুক তবাকি মরুক তো কি বলছিলাম চোর তো এই রকম ওই এলাকা যে এলাকায় ওই চোর আছে ওর নামে হয়তো প্রসিদ্ধ হয়ে যাবে ওলা যদি হাঁসটি না থাকতো ফিরদারে বাড়িতে লা আতা লসু তারে চোর চলে আসত হাঁসের স্বভাব হচ্ছে মানুষ দেখেলে হ্যাঁ কচর কচর করা শুরু করে আওয়াজ করা শুরু করবে হাঁসে যেমন দেখে যে বাড়িতে রাত্রে কেন লোক তখন ভয় পেয়েছে হয়তো ধরতে আসছে আমাকে জবাই করার জন্য হাঁস গুলি কচর কোচর কচর কচর করা আওয়াজ করা শুরু করেছে বাড়ির লোক যেয়ে গেছে আর বাড়ির লোক না জাগলো ভয়ে চোর পালাবে যে হাঁস যখন কচা মচর করা শুরু করেছে বাড়ির লোক জেগে গেছে আর চুরি করা যাবে না ধরা পড়ে যাব। তো কেউ যদি বলে যে বাড়িতে ভাগ্য বলো যে বাড়িতে আমাদের দেশের করে ভাগ্য বলো যে বাড়িতে হাঁসগুলি ছিল হাঁসগুলি কচা মচর করায় ভাবলাম যে আহ বিড়াল আসলো না শ্রীগাল আসলো না খেকশিয়াল আসলো উঠলাম আর উঠে দেখি চোর সব পালিয়ে গেলো চোরগুলি যদি না থাকতো বাড়িতে হাঁস তাহলে আজকে কিছু থাকতো না বাড়ির সিরিক করলো ছিরিক করলো যদি বাড়িতে হাঁস না থাকতো তাহলে চোর চলে আসতো রেগুলি সব সিরকি কথা কোন মানুষের এই কথা চান আপনি আল্লাহ যা চান এবং আপনি যা আমাদের দেশের বিদাতি লোকেরা বলে আল্লাহ যা চাই তাই হবে কত লোকের কাছে এরকম শোনা যায় আল্লাহ এবং রসুল এবংও বলে আল্লাহ রসুল যা চাই তাই হবে কত বড় সির মানুষের চাওয়ার ইতিয়ার আছে যতক্ষণ হায়াতে আছেন কিছুটা এখতিয়ার আছে তাই। তার ক্ষমতা আছে তাহলে আল্লাহ বলে আল্লাহ সোম্মা যদি বলেন আল্লাহ আল্লাহ চান এবং খাজা বাবা যা চান জালাল বাবা যা চান তাই বাংলাদেশে হবে অর্থাৎ আল্লাহ যদি চান যে আওয়ামীগ আসবে তো আওয়ামলীগ আসবে বিএনপি আসবে বিএনপি আসবে আল্লাহ তা নিয়ে আসবে আর জালাল বাবা যদি চান যে জামাত আসুক জামাত আসবে আর আমলিক যদি খাজা বাবা চান আসবে তাহলে কি হবে ছোট শির হবে বড় সীর হবে কারণ শাহজালাল মারা গেছে তার চাওয়ার কোন অধিকার নেই আরে দেশবাসী চাইলে ভোট দিয়ে আওয়ীগ কো পাশ করে দিতে পারে বিএনপি পাশ করে জামাতকেও পাশ করে দিতে পারে কিন্তু খাজা বাবা ভোট দেওয়ার ক্ষমতা নেই আছে নাকি ভোট দিতে পারবে না মানুষের কলবকে পাল্টে দিবে হ্যাঁ এটা বলতে পারে সিরকি কুহরি কথা এই সিরকি কুফুরি আকিদা নিয়ে সুতরাং এই সিরকি কুফুরি আকিদা যদি কারোর অন্তরে থাকে তাহলে সে কাতের মুশ্রেক মুসলমান বড় যে জীবিত মানুষ এই বাচ্চা ১৮ বছর ২২ বছরের এই বাচ্চা কেউ যদি বলেন যে ভাই আল্লাহ যা চা চাই চাই আর তুমি যদি চাও কেন তোমার বেতন আছে আর তোমার খরচ খরচা আল্লাহ যা চান অতপর আপনি যা চান বা যদি চাও তো আমাকে ধার দিতে কিন্তু যদি কেউ বলে আল্লাহ যা চাই আর শাহজাল আল বাবা যা চায় অতবার শাহজালাল বাবা যদি চায় তো আমাকে দু রিয়াল দিতে পারে এক পয়সা দিতে পারবে এক পয়সা দিতে পারবে কিছু দিতে পারবে না তাহলে বড় তাহলে মৃত ব্যক্তি থেকে ফারেক হয়ে যায় মৃত ব্যক্তি কিছুই দিতে পারে না যারা দুনিয়া বিদায় নিয়েছে আল্লাহ যদি না থাকতো আর অমুক ব্যক্তি না থাকতো তাহলে আমি বাঁচতাম না আল্লাহ দয়া যদি না থাকতো আর অমুক ডাক্তার যদি আমার চিকিৎসা না করতো তাহলে আমি বাঁচতাম না বলে না অমুক ডাক্তার না থাকলে আমার ছেলেটি মরিজিত শির্ জীবিত ডাক্তারের কথা যদি বলে তো ছোট শীত আর যদি আল্লাহর সমক সম্য করে মনে করে আরো বড় শীর্ষ আছে আর মরে যাওয়া ডাক্তারের কথা যদি তাই না মরে যাও কেউ ডাক্তারের কথা বলবে না বড় বড় ডাক্তার এরকম বাঙালি ডাক্তার কেউ তাদের নাম ধরে বলবে না যে আমি চিকিৎসা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজে গেছিলাম আল্লাহ যদি রহম না করতেন আর মরা ডাক্তার যদি রহম না করতেন বা যদি চিকিৎসা না করতেন তো বাঁচতাম না এই কথা কেউ বলবে না কিন্তু শাহজালার নাম বলবে নাম বলবে খাজা বাবার নাম বলবে আটরোজিডার নাম বলবে কত বড় শিরে তারপরে ফিহা আব্দুল খবরদার এরকম কথাবার্তা বললে অমুকের কথা বলবে না আল্লাহর সাথে অমুকের নাম বলবে না হাজা কুল্লহু শির কোন সব হচ্ছে শির আল্লাহর সাথে অন্য কেউ চাইলেও কিছু হবে এসব কথাবার্তা বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের হলফ করবে হলফ মানে শপথ করবে কসম করা ফাকাত ব্যক্তি কুফরি করলো আশ্রাকা অথবা সির করলো আর মানে দুইয়ের এক নয় কুফরিও করলো করলো अनेक समय आ मान्य एवंगी सेल्ला शपथ करते हो शपथ कर शपथ करल से आल्लर के बदर शपथ करलोजन से सरिक करलोटी क्या ये सरकी कड़ कुफुरी ना छोट कुफुरी दो हे साधारण अवस्था जो मन करना आल्ला कसम करवाचित क्यों अभ्यास होता है আল্লাহ ছাড়া অন্যের বিভিন্ন জিনিসের কষম করা বিভিন্ন ব্যক্তির কসম করা তাই করছি তার এটি ছোট সীরক আর যদি মনে করে যে না আল্লাহর যেমন তাজিম সম্মান তেমনি আমার নেতার বা আমার পীরের বা আমার বাবার মার্জাদা সম্মান সুতরাং সেইজন্য তাদের কসম করছি শপথ করছি তাহলে বড় শীর হয়ে যাবে আল্লাহর সমকক্ষ সমতুল্য মনে করি বা আল্লাহর মতো তাজিম করে সম্মানার্থে যদি কারো কসম করে আল্লাহ চালা মনে তাহলে বড় শীরখ হয়ে যাবে আমি যদি আল্লাহ শপথ করি মিথ্যা শপথ করবেন না কিন্তু তিনি দুটোতে কম্পিয়ার করছেন তুলনা করছেন আমি যদি মিথ্যা শপথ করি একদিকে মিথ্যা শপথ রাখেন কার আল্লাহর শপথ কিন্তু মিথ্যা শপথ আর আরেকদিকে হচ্ছে এটি আমার কাছে প্রিয় মিন এই কথা থেকে আন যে আল্লাহ ছাড়া অন্যের আমি সত্য শপথ করি আল্লাহ ছাড়া অন্যের কসম করা কিন্তু কসমটি কি হচ্ছে সত্য রাখেন। আর আরেক হচ্ছে কসম কিন্তু মিথ্যা কুন্দার পাপ বড় পাপ দুটোই কাবিরা গুণা দুটোই দুটোই কাবিরা গুনা কিন্তু কুন্দর গুনা বেশি বড় সত্য কসম কিন্তু আল্লাহ ছাড়া অন্যের কসম কেন क्योंकि सत्य कसम कसम करलोर स्वर पेटर चूरी आल्लासम चूरी करलो मिथ्यार आश्रय मिथ्या कसम करलो मिथ्या कथा बल्ला मिथ्या कसम करा गुना से मुशरेक সে জাহান নামে যাবে আল্লাহ মুশ্রিক মনে রাখবেন যে ছোট শির্ক যেমন বললাম যে আল্লাহ ছাড়া অন্যের রসম দুই রকম হতে পারে ছোট সীরক হইতে পারে বড় সির্ক হইতে পারে ছোট সীরক যদি করে আল্লাহ সমান তুলনা করেনি তারপরে ও সিরকি আজগারে ছোট সীরকের গোনা কাবিরা চাইতে বড় কাবিরা গোনার চাইতে বড় এই এর আগে আমি শুনেছি না তাহলে কেউ তাবিজ বাঁধে মরে গেলে আল্লাহ মাফ করবে না কেউ আল্লাহ ছাড়া অন্যের কসম করে সত্যিই কসম করলো আল্লাহ ছাড়া কসম মাফ করবেন না যেমন কোন জায়গায় চুরির ঘটনা অহরহ হচ্ছে এখানে এক ভাই আছে ওদের উমে চুরি হয়েছিল কদিন আগে বলছিল তো যাদের চুরি হয়েছে বা যার চুরি হয়েছে সে বলছে যে তুমি তোমার মায়ের কসম করো তোমার মায়ের কসম করে যদি বলতে পারো যে মায়ের কসম করে মায়ের শপথ করে বলছে আমি চুরি করি না আমি বিশ্বাস করে নেব। তাহলে এটা হচ্ছে সিরক যে ব্যক্তি করতে বলল সেও সির করলো আর যে করলো সেও সির করলো মাকে যদি আল্লাহ সম কখন সমতুল্য করে তাহলে বড় সির করে মুশরেক একবারে চিরকালে জান আর না হলে বড় ছোট সির করলেও সে কাবিরা গোনা করলো आर लो लो चुरी करल्लापथ हम शपथ जे शपथ जहां नामे क्योंकि एकदिन जहान नाम आसते नाम रोजा अन्न किा गणा करल क्योंकि शीरके জুয়া খেলো কাবিরা গোনা আর চুরি ডাকাতি করা কাবিরা গোনা দুটো কি সমান একটা লোক জুয়া খেলে অপবাদি সমান সমান নয় তো কাবিরা গুনাতেও বিভিন্ন স্তর আছে সবগুলি কাবিরা বড় গোনা তো ছোট সিরক কাবিরা গোনা আর মিথ্যা কথা মিথ্যা কসম করাও কাবিরা গুনা কিন্তু আল্লাহ ছাড়া অন্যের কসম করা আল্লা শাহ আফুলান তোমরা এই কথা বলি না আল্লাহ যা চায় আর অমুক যা চাই এরকম করে এবং দিয়ে বলিও না ওলা কিন কুলু তবে এরকম বলতে পারো মাশা আল্লাহ আফুলান আল্লাহ যা চান তাই হবে অতপর मतब्बर जमीन दस आत्म स्वजन क्षेत्र में आल्ला चाहले तो उन्नति होने सैलारी पान विदेशे सऊदी आरोबे कर लेकिन एक लाख टाइम दिए वाला इच्छा कर ले तो शाह मानी तो इच्छा करें এটা কি শির হবে যদি অতপর দিয়ে আলাদা আলাদা করে আল্লাহ যদি আল্লাহ আমি ব্যবসায় লাগতে পারবো তারপরে আমার ভাই বিদেশে আছে যদি আমাকে দিয়ে দেন তাহলে কিন্তু যদি বলে আল্লাহ আর আমার ভাই যদি চান আল্লাহ আর আমার ভাই যদি চান আমি ব্যবসায় দাঁড়িয়ে যেতে পারবো তাহলে সে শির করলো সমান করিয়ে দিল তার ভাইকে আল্লাহর সাথে সেই জন্য এইরকম যে কোন উদাহরণ নিয়ে নেন আপনি আবু দাওদ বেসান দিন সাহি সহি সূত্রে আবু দাওদ আদৃষ্টি বর্ণনা করেছেন এব্রাহিম নখ হারাম মনে করা যেগুলিকে অপছন্দ করা তার মানে হারাম মনে করা মকরু তাহারিম উদ্দেশ্য তিনি অপছন্দ করতেন ঘৃণা করতেন মানে নাজাইজ হারাম মনে করতেন এই কথা বলা কি আউজ্লাহ আমি আল্লাহর স্মরণ নিচ্ছি আর আপনার স্মরণ নিচ্ছি আমি আল্লাহর স্মরণ নিচ্ছি আপনার স্মরণ নিচ্ছি বলা যায় আল্লাহর স্মরণ নিচ্ছি আর আপনার স্মরণ নিচ্ছি তাহলে সির করলো কিন্তু যদি বলে এটি সুম্মা বি আল্লাহ স্মরণ নিচ্ছি অতপর অতপর আপনি আমাকে আশ্রয় দেন জীবিত ব্যক্তির জীবিত হইতে হবে মৃত ব্যক্তি হয় আওয়ামী লীগের বিএনপির এমপি অন্য দলের লোকেরা পিটিএ মারতে মারতে নিয়ে আসে দৌড় দিতে দিতে দিয়ে এমপির বাড়িতে ঢুকে গেছে আর ঢুকে গিয়ে বলছে যে আমাকে বাঁচান আমাকে আশ্রয় দেন আশ্রয় দিতে পারবে না পারবে না তারই দলের লোক গাধা সব এই দলগুলি কোনো বাড়াবাড়ি কথা বাড়াবাড়ি কথা কি নিজের নেতারা বলছে ভাঙচুর করে ভাঙচুর করছে বাসে আগুন লাগা আগুন লাগাচ্ছে ট্রেনে আগুন লাগাও লাগাচ্ছে বাড়ি ঘরে আগুন লাগাও আগুন লাগাচ্ছে কিন্তু আল্লাহ রসুল যে হারাম করেছেন কোনোদিন এই মাসলা জানার তাদের আগ্রহ হয় না যে জানতে হবে এগুলি কিন্তু নেতা যদি বলো ঠিক আছে আমার নেতা নিষেধ করেছ তাহলে সে আশ্রয় দিতে পারলো কিন্তু আর একটা ঘটনা এক লোককে আওয়ামী লীগ কোন দলের লোকেরা যে কোনো দলই হোক না কেন মারতে মারতে খুব মার দিচ্ছে পালাতে পালাতে কোন রকম বাঁচাতে পারবে তাহলে মৃত ব্যক্তির কাছে স্মরণ নেওয়া হচ্ছে বড়শির বড়ো কুফুরি তাই বলছেন যে কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহর স্মরণ নিচ্ছি আল্লাহর কাছে আশায় নিচ্ছি অতপর আপনার স্মরণ চাই তাহলে অতপর বললে জায়জ হবে কারণ সেই ব্যক্তিকে পরে আল্লাহর পরে তার কথা উল্লেখ করলো এবং তারা বলে আল্লাহ যদি না হইতো আর সে যদি তারা বলে লাউল আল্লাহ আল্লাহ যদি না হইতেন অতপর অমুক অতপর দিয়ে যদি বলে তাহলে বলা যেতে পারি তারা বলতো ওলাুলু তোমরা বলিও না কথা লাউল ফুলানুন অমুক যদি না হইতো গোপনীয় আহ বিভিন্ন গুলি দিয়ে বোঝাতে চাইছেন লেখক যে এইরকমের শির্ক যদি থাকে তো আল্লাহ পাক এসব সব সীরক করবেন না আর এই সব শির্ক কখনো ছোট শীর গোপনীয় শির থাকতে পারে আর কখনো এটা বড় শির্ক হয়ে যেতে পারে যেমনটা ব্যাখ্যা করলাম আল্লাহর আমাদের বুঝার তৌফিক দান করেন শির্ঘ বিদার থেকে কুসংস্কার থেকে পাপের কাজ থেকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহাম নমাজ কামার জন্য তৌফিক দান করেন আমিন